এর থেকে উত্তম মালিক তো আর কেউ হতে পারে না তোমরা যখন আমি আল্লাহর মালিক ধিন আমি আল্লাহ তোমাদের মালিক তোমাদের বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্রে লিখতে হলে কিছুই করতে পারবে না আশ্বস্ত করলেন दीजय एकम्रा बला जाए के अल्लाह छाउ के, अल्ला के बला जाए যেমন আমরা যারা টাইটেল পাশ করে এদেরকে বলি মাওলা মানে মালিক মাওলা মানে অর্থ হয় আমাদের বন্ধু আমাদের মালিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহালামের নাম আসলে আল্লাহ আল্লাহ মাউলা না আল্লাহ ছাড়া অন্য কাউকে তো যারা টাইটেল দাওরা পাস লোকদের কে মাওলা না বলে এরা মর্শেদ যারা আল্লাহর রসুল কে মাওলা না বলে এরা মর্শেদ মাওলা বলতে হবে একমাত্র আল্লাহকে তোমাদের মাওলা হলো আমি আল্লাহ ও জিব্রিল তোমাদের মাওলা হলো জিব্রাহিম ও তোমাদের মাওলা হলো মোমেনদের মধ্যে যারা নে আল্লা আল্লাহকে ছাড়া জিব্রিল আমিন মাওয়ালা বললেন নেটার মোমেনদেরকে তো বললেন আল্লাহ শিরিকে লিখ কোরআন হাদিস না বুঝলে যা হয় কোরআন হাদেশ বুঝতে হলে হয় মোস্তাহেদ হতে হবে যোগ্যতা থাকতে হবে আর এই যোগ্যতা যার নেই তাকে একজন ইমামে মোস্তাহের মধ্য খানের কোন রাস্তা নেই হয় আপনি নিজে ইমাম হবেন মেহরাবের দাঁড়াইয়া নামাজ পড়াবেন অথবা মুক্তাদি হবেন দুটার একটা ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না মোক্তাদিও হন না গরম করেন কি বরং করে কি ইমামকে দেয় গালি তো আবুহানিফা ইসলামের ক্ষতিগ্রস্তী আবার আজ্লা আর আবু হানিফার মোকাল্লেদের নিয়ে করে যাবে তাহলে বলেন তো অবস্থাটা কেমন হবে সঠিকভাবে পড়ানো হাদিস বুঝতে হলে হয় না হয় মোস্তাহেদ হকাল করা যোগ্যতা যোগ্যতা কতুরুক বাংলা বুখারী শরীফ পড়ার যোগ্যতা যোগ্যতা কতরূপ মোবাইলের মধ্যে কয়েকটা হাদিস উঠে রাখতে এই করিমান যোগ্য আরবি বুখারেশ্বরী ফুলে দিলে পড় তো আরবিতে করতে জানিনা তো না জানলে আহাল হাদিস কিভাবে হইলেন दाबीस मानी को मेरा करे। तो को मानी दिसीस तथा हादिस मानी दबी सीमित बात क्या हादिस मान ना माना तुलना बुखारी शरीफ हादिस बोलता बोकार प्रश्न तो बोखारी थे मानव ना थकले मानबे देखिए बोखारी एम बहु हदीस আল হাদিস ভাই এরা মানেন না আমি এখন দেখাইছি একটা যেমন ধরেন বোখারেশ্বরীকে পিতা বুহারক পবিত্রতা অধ্যায় এই পবিত্রতা অধ্যায় একটি হাদিস আছে আতান্ন আল্লাহর নবী সালে ডান অবস্থায় এই হাদিসটি বোখারি শরীফের সই হাদিস হাদিস ভাইদের কাছে এখন প্রশ্ন আপনারা তো আহলে হাদিস তথা হাদিস মানেন আর বোখারি হলে তো কোনো কথাই নেই বোখারি মানেন दाड़ा कर बसे बसे करें बुजब आदि दाड़ा कर खान दस्त करें तो मैं ख्रीटान रा पक्का आले हादी बोकारे तो दाड़ा प्रस्ताव कर ख्रीसान तो अपने तो दाड़ा कर देखी ना আর যদি বলেন জানা প্রস্তাব তো করি ভিতরে প্রস্তাবের ভিতরে বসে দেখার বিষয় বোখারি শরীফে হাদিসে প্রস্তাব করার কথা আছে ডাস্টবিনে বাথরুম নয় আতা সুবা সুবাতা তা কমই মানে ডাস্টবিন তো আপনাদেরকে ডাস্টবিনের দাঁড়াই প্রস্তাব করতে তো দেখি কোনোদিন বরং আমরা দেখি ডাস্টবিনে প্রস্তাব করে কুকুর বিয় কুকুরকে দেখবেন দর্দিতে হঠাৎ এক জায়গায় সঙ্গে এরপরে পাওয়া খানা উঠে দিলে হস্তাব করে এটা বেশিরভাগ ডাস্টবিনে করে তিন নম্বর শুধু আপনাদেরকে দাঁড়াইয়ে প্রস্তাব করলে হবে না কারণ আলে শুধু আপনাদেরকে হইলে তো হবে না আপনাদের নারীদেরকে তো হইতে হবে নাকি কারণ আপনাদের দৃষ্টিতে যারা আলহাদিস মহামর্শেক तो अपने नारी चाह हम मेय स्त्री हम बन हाल हम पुकू हक हे हादिस ना फिर तो मोर्शेख मोर्शेख मो मह मानते नारे हाल हादी बोखल शरीर हादिस दाड़ाई हमारा नारी दस बाथरूम बसे गल तो करते तो डब हादीस तो डबर कह হ্যাঁ এখন থেকে যদি আপনারা নারী পুরুষ প্রস্তাবের প্রয়োজন পড়লে জোর দেন ডাস্টবিনের দিকে এখানে নারী পুরুষ দাঁড়ায় দাঁড়ায় করেন তাহলে আমার মনে হয় ফ্রি বিতরণের দরকার হবে না লিফ্টেড বিতরণের প্রয়োজন পড়বে না টেলিভিশনে বক্তব্য দেওয়ার দরকার হবে না যাতে দেখলে বুঝবে না উনি আহ দিচ্ছে জন্য এটা করতে পারেন নারী পুরুষ সকলে পুরুষেরা দাঁড়াইয়া প্রস্তাব করলে তো কিছু না কিছু পেসে টাকা যায় আর নারীরা দাঁড়াই আরম্ভ করলে কি হবে না তাহলে আস্তলের গোসল হবে কিনে দেহের নিম্ন অংশ আমার মনে হয় এই কারণে ওনাদের একটা হুতুয়া আছে সকল প্রাণীর প্রশ্রাপ পাক হুতুয়া আলহাদ বাইদের এমন কি বীর্য পর্যন্ত পাক তো সকল প্রাণীর প্রস্তাব পাক বলে এই বাধ্য হইয়াই বলে যে প্রশ্ তো আমরা যদি ধরে তো আমাদেরকে দাঁড়াই করতে হবে দাঁড়াইয়ে পুরুষরা করলে কিছু না কিছু হবে নিচের দিকে যা গোসল করো তো দিনে যতবার প্রসাদ অতবার গোসল সর্দি কাশি থেকে বা ঘনিয়া তো বাধ্য হইয়া বলে সকল প্রাণীর পাক আহলে হাদিস বাস্তব রূপ বলে আমরা আহালে হাদিস হাদিস মানি रु स्वामी हामिद बुखारी प्रकार हादी क्या प्रकार हदीस एक नम्बर স্বামী আল্লাহমান হামিদার পরে পড়বে রব্বানা লাকাল হামারি দুই নম্বর ওয়ালাকাল হাম এটাও বুখারির হাদিস তিন নম্বর অল্লাহ হুম্মা রব্বানা আলাকাল হাম এটাও বুখারি শরীফের হাদিস চার নম্বর অল্লাহ রব্বানা ওয়ালাকাল হাম বুখারি শরীফের হাদিস পাঁচ নম্বর এই পাঁচ হাদিস শুধু আহ দেখবেন হামিদার পরে কি পড়ে একটু জোরে সোরে পড়ে যাতে আশেপাশে লোকেরা বোঝে যে উনি আহলে হাদিস একটু জোরে পড়ে উনারা পড়েন রব্বানা ওয়ালাকাল হাম হামদান ক্যান তৈজেবান মোবা রাকি এটা করে শুদ্ধ অন্যদের উনি পড়তেছেন রব্বানা ওয়ালাকাল হামদান মোবারাকান্তি সোজা করে ফেলেছে শুধু অন্যদেরকে বুঝায় আমি আলে হাদিস সঠিক হয় না বেটিক হয় এটা এই পাঁচ প্রকার এই চারটা তো বোখায় একটা ছাড়লেন তো আহলে হাদিস হইলেন না তার একে হাদিস হইলেন আপনি তো হাদিস ছেড়ে দিলেন বেশি সারার সংখ্যা বেশি মানা সংখ্যা কম এরপরও আপনি আহলে হাদিস আর হানফিরে হাদিস মান আর একটা দৃষ্টান্ত আমরা পুরুষদের কথা বলতেছি কিভাবে দাঁড়াবো ফাঁক করে দাঁড়াবে যদি কারো দেখো মোটা হয় আরো বেশি ফাঁক করলো না যায় নয় পারবেন আহিফায়েদের দাম একটু ব্যতিক্রম ওনারা দুই পায়ের মধ্যখানে ফাঁক রাখেন একটু বেশি বেশি তো বেশি এই পরিমাণ বেশি যেটাকে আমাদের গ্রাম্য বাসায় বলে জবাবদের হাদিসের উপর আমল যে হাদিসে আছে হাদিসটা কি আমি পড়তেছি আপনারা শুনুন বোকারি শরীফের হাদিস বলেন রসোল্লাহাল তোমরা খুব গুরুত্বের সাথে সব শোধা করবে ওলামাই কারণ বুঝবেন শুরুতে তাকিদের জন্য আরবি শেষে আবার নুনের উপরে তাকিদের জন্য ব্যবহার হয় প্রথমে লাম লাভ এরপরে আবার তর্টি দেওয়ালা নুন লু সব গুন না শুধু গুরুত্ব নয় খুব গুরুত্ব খুব গুরুত্বের সাথে সব সোজা যদি সব সোজা মত করোনে না শুধু মতানৈক্য আর মতানৈকড়া কাসা বিদ্রুপ সৃষ্টি হবে সব করো এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ উল্লেখ করেছেন সব সোজা করার অধ্যায় বাবু তাসুয় बसे बोलते कथा इतुक शेष राहुल সোম্মা রায় কু রাজ মানকে বাহু বে মানকে বেবি কি কথা সব সোজা করার গুরুত্বের উপর হুজুর যে হাদিস বললেন এই হাদিস পরে আমরা দেখেছি আমাদের সাথী ভাইদেরকে একজন আরেকজনের কাঁদের সাথে কাঁধ বরাবর করে দাঁড়াইত हाँटुरु बराबर टू बराबर कर हानसि मध्या बलाना अपनादानिक अर्थ क्या তবে এখানে হা আবেদানি আবেদনিক অর্থে ব্যবহার হয়নি কেন হয়নি একটু পরে বলতেছি পারিবার্ষিক অর্থে ব্যবহার হয়েছে অর্থ হলো বরাবর করা নয়। ওনারা মিলানোর অর্থ করে বলেন এই তো টাকুন সাথে টাকু মিলেতে হলে স্যাগাইতে হবে না সাকাই তো মিলবে না আমাদের প্রশ্ন এখানে সাহাবীর তিনটি অঙ্গের কথা উল্লেখ করছেন এক নম্বরে কাপ हाँटू तीन नम्बर टकनू तो तीन नम्बर मिलान सैगे तो काफी का बाहर साथू लागे बाहूर साथू लागू কারণ কান তো একটু বিগ্রহ দিকে টাপানো থাকে কাঁপ লাগবে না কান যদি আমরা মিলাইতে যাই তাহলে আমাকে আমার সাথে দিকে ঝুঁকতে হবে সাথে আমার দিকে যুক্ত হবে তো দুজনে ঝুঁকে দুজনের কাঁপ মিলাইলেন দুজনে মিলাইলে হবে না সাথে যত মসল্লি আছে সবার কাম মিলাইতে হবে সবার মিলাইতে হবে তাহলে আমার ডানে তিনি আছেন আমি যদি তার কাঁধের সাথে কাম মিলাইতে যাই তো আমাকে ডান দিকে যুক্ত হবে डान दुकले तो मिलेगा झुकले जिनि बसि झुकले मिलने और उन्नार गिनी बस झुकती है मात्रा सफेद शेष माथा मसल यह सो लगे ना একটি উপর গেলে তার কান আমার কাঁধের সাথে কাঁধ মিলার জন্য বরং আমরা যে চারাঙ্গুর ফাঁক করে দাঁড়াই এতে আমার আর আমের পার্শ্ববর্তী উভয় সাথীর কাঁধের দূরত্ব কম আর স্যাগানোর কারণে সবাই যদি দাঁড়ান সল্লিদের কাঁদের মধ্যে দূরত্ব বাড়েনা কমে তাহলে আপনাদের যত সবেন স্যাগানোর কারণে দুই সাথের হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়বে না কমবে বাড়বে তো টাকমুন এত মেলানোর জন্য হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়াইলেন কাঁদের মধ্যে দূরত্ব বাড়াইলেন এই দুই অঙ্গের কি অপরাধ তো পার্শ্ববর্তী সাফির পায়ের সাথে মিলে মিলে না বরং পায়ের তালুর কিনারা পার্শ্ববর্তী মোসল্লির পায়ের তালুর সাথে মিলে তো তালুর কিনারা মিলানোর কথা তো হাদিসে নেই হাদিসে আছে টাকুন কথা হাদিবাজের বাস্তব রূপ নামাজের প্রথম দিকে তো হাদিস ছেড়ে দিলেন তিন অঙ্গের একটাও মিলাইলেন না আহলে হাদিস কি করে হইলেন আসনের নম্বরে তার বীরের সময় হাত তুলতে হয় কি পরিমাণ হাত তুলব এই ব্যাপারে চার প্রকারের হাত দিতে হবে নম্বর হুজুর হাত তুলতেন ইলা এরাও একটি মুসলিম শরীফের পড়ুয় মানে কানের উপর হুজুর হাত তুলতেন কানের উপর পর্যন্ত নিয়ত বন্ধ দুই নম্বর ইলা শাহমাতাই উজু নাই হে खुजुर बखारिश बी शरीफर हादिस सीना पर्त हाथ तुलत प्रकार हादिस सामने आसल की हाथ तुलबार एक हादिसल পুরুষ হোক আর নারী হোক ওনারা সিনা পর্যন্ত হাত তোলেন এর উপরে হাত তোলেন না তাহলে মোজামে তবরানের হাদিসের উপরে আমল করলেন আর মসলিম শরীফের হাদিস বোখারের শরীফের হাদিস ছেড়ে দিলেন তো নিজেদের বেলায় আসলে বোখারে ছাড়লে সমস্যা নেই আর হানফুজের বেলায় আসলে বোখারে ছাড়লে কয়েক মোশাই বোখারের উপরে আমল করে না এই ব্যবচার কেন তাই আমার দাদা আমার উস্তাদ তোমরা করলে চিচারা হয় না ইনি আগে আরো সুন্দর কথা বলতেছেন তো ও করতে হরচা নহে হোজাত হদনাম দিলেন জামে তবরানি থেকে হার দিসে সিনে পর্যন্ত উঠে দিচ্ছেন তাহলে এবারে বলুন অপরাধ আমরা বেশি আপনারা বেশি করেন তাহলে একাদিস মালনা চোক মো জামে দেখ দেখবার বোখারি আর মুসলিম হাদিস্ট একটা মানতেন ছাড়লেন কয়টা তিনটা কঠ পর্যন্ত কানের লুটি পর্যন্ত চার বাঘের এক বাঘ মানতেন তিন বাঘ ছাড়ছেন একশো পার্সেন্টের পঁচিশ মানলেন পঁচাত্তর বাগ পাঁচাত্তর ছাড়লেন এরপর আপনি আলী হাদিস এত হাদিস হার করে এবার আসুন হানফিরা কিভাবে আমল করে मिले जाए कानती बराबर बृद्धांगुलिर उठबले ला सहाजो नही हर अटोमेटिक आंगुल उठे जाए कान हाथ तुलब जाते तीन हादीशी परल हो जाए उ नारी समाज हाथ तुल तो तीन बद दिल बोखारे दुटी मुस्लिम दौलो मजानी हादी এরপর ওনারা এক সমান পুরুষারাও নারী মার্কা নারীরা বুক পর্যন্ত তোলে পুরুষারাও বুক পর্যন্ত তোলে সিনে পর্যন্ত পুরুষরা নারী মার্কা তো যদি আমাদেরকে প্রশ্ন করে তাহলে আপনারা বুক পর্যন্ত তুলুন আর নারীরা কামের উপর পর্যন্ত তুলুক এটা অত হইতে পারে আমরা বলি আপনাদের প্রশ্ন সঠিক নয় দুই কারণে এক কারণ হইল নারীরা যে বুক পর্যন্ত তুলবে হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে ইলা সাদি এই হা নারীদের স্তন পর্যন্ত স্তন কোথায় হয় বুকে নার উপরে বুকে সিনা সীনা পর্যন্ত তারা তুলবে দুই নম্বর দলিল হইল নারীদের পর্দার ব্যবসা সে বাড়াতে পুরুষের মসজিদে আসবে পর্দার ব্যাপার ব্যাপার নেই ব্যাপারের পুরুষরা যদি উপর পর্যন্ত তোলে হাত দেখা যায় কোনো কিছু দেখা যায় এতে কোনো সমস্যা নেই নারীরা যদি কানের উপর পর্যন্ত তুলতে যায় তো ওর না দুপাট্টা হেজাবের ভিতর থেকে হাত বেরিয়ে আসবে পর্দা লঙ্ঘন হবে আর যদি সিনা পর্যন্ত তোলে তো হেজাবের ভিতরেই হাত থাকবে পর্দা লঙ্ঘন হবে না हादी चुपल वस्तु दोष हानफिर हादिस माने अच्छा तीन नम्बर हाथ बनते सम्पर्क दूर हादिस একাদিস তিরমিজি সরিবে হইল আহু রুজুর ডাম হাত দিয়ে বাম হাতকে ধরছেন আখাগা মানি দড়া আর কোন রে আছে কাবাজা বেয়ানি নিহি সীমা লাহু কবজ মানি দরা ডাম হাত দিয়ে বাম হাতকে ধরছেন রাওয়ায় হলো তিরমিজি সরিফেছে আবু দাউদ সরি রাওয়ায়টি নাহু আলা সীমা बम हाथ पर्त नहीं रेखे दरें ना अबू दाउल शरीफ के ऊपर अमल हईल डर तिरमिजी हादिस, हादिस बढ़ তো দুই হাদিসের মধ্যে একটা ধরলো একটা ছাড়ল তার মানে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ মানা হইল পঞ্চাশ পার্সেন্ট ছাড়া হইল এবার আসল হানাফিম এরা বলে দুইটি এর আসলের হাদিস একটিও বাদ দেওয়া যাবে না তাহলে আমল কিভাবে করব তো এমন ভাবে করতে হবে যাতে একটি হাদিসও বাদ না পড়ে বা তা কিভাবে বা তোমার কনিষ্ঠ এবং বিজ্ঞানগুলি দিয়ে হাতের কবজিকে ধর একসাথে ধরার হাদিসের উপরে আমল হবে কনিষ্ঠ আর বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে রাখার হাদিসের উপর আমল হবে অনমিকা মধ্যমার সাহাদ আঙ্গুলের মাধ্যমে তাহলে হানফিরা একসাথে দুই হাদিসে মানলো একটাও ছাড়লো না আর আহাদলো এরপরে রাখি নাবির নিচে পুরুষেরা আর ওরা নারী পুরুষ সকলের রাখে বুকের উপরে সেনার উপরে পুরুষেরা সেনের উপর রাখা পুরুষ নারী হইতে থাকে মার্কা পুরুষ বলি আমি সিনার উপর নারীদের সাদৃশ্য জাগা জায়গায় কিন্তু পুরুষদেরকে সতর্ক করা হয়েছে নারীদের সাদৃশ্য যাতে না হয় নারীদেরকে সতর্ক করা হয়েছে পুরুষের সাদৃশ্য যাতে না হয় নারীর সাদৃষ্ঠ করতে চান বেশি তো বুকুর উপরে হাত বাঁধেন নারীদের ন্যায় ওনারা কেন বুকুর উপরে বাঁধেন আমরা কেন নাভের নিচে বাঁধি নাভের নিচে বাঁধার ব্যাপারে মসান না আবি সাহেব ইমাম বুখারি রহমতুল্লাহাদ সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নখন্ডে প্রায় সাতাইশ হাজার হাদিস এই কিতাবে উল্লেখ আছে এই কিতাবে বিশুদ্ধতম সূত্রে হাবিস বর্ণিত রসুল্লাহ আল্লাহ নাবীর নিচে হাত বান কলাপায় রাশেদিনের মধ্যে দুজন বর্ণনা করতেছেন এমনকি হজরত আলী মুরতা রাজি আল্লাহন বলেন আমরা নিচে বাঁধি বিশুদ্ধতম সূত্র আহলে হাদিস ভাইয়েরা কেন বুকরু করে বাঁধেন একটি হাদিসের কিতাব আছে এই কিতাবে একটি হাদিস আছে আল্লাহ রাসুর হাত বাঁধছেন বুকের উপরে এই হিসাবে ওনারা বুকের উপরে বাঁধেন তার মানে ছাড়া হইল আসন হানাফি মজাহ হানাফি মজাব বলে উভয়টি এত হাবিফ ছাড়া যাবে না তাই এই উম্মতের পুরুষারা নাবির নিচে হাত আর নারীরা বুকের উপরে বাঁধবে पुरुष नारी सम्प्रदायर मे उभये एक कारण नाभरा बुक मजा मेत्य प्राणी उल्लेख नम्बर पर्दार बेपा सेपा नाबी नीचे बाधते गेजाब छोट है दोपहर ताराय হাত বেরিয়ে আসবে পর্দা লঙ্ঘন হাত উপরে বান্ধলেই থাকবে তাই নারীরা পর্দার জন্য সেখানে পর্দার ব্যাপার সাথেই তাই কোন সমস্যাও নেই সে এরা নিচে বানবে এবারে আর একটু দেখি সহিজায় যে হাদিসটা ওনারা উল্লেখ করতেছেন ওই টিকাগরের টিকার মধ্যে লেখা আছে আর একজন বলেন যে না এই কথা বলেন নাই ওই কথা বলছেন একজনের মত ভিন্ন নয় মত বিন্ন এই যে একজন ভিন্ন কথা বলে এই লোকটাও মিথ্যা কথা বলার নয় তাই এই নয়জনের যে রাওয়ায় এটাকে তো আমরা বলব সহি আর একজনের যে রাওয়ায় এটাকে বলবো সাদ এটা বিচ্ছিন্ন এখানে এই হাতিস অন্তত ষাটটি সূত্র আমার কাছে সংরক্ষিত আছে একটি সূত্রের মধ্যে আল্লাহ সাদর শব্দ নেই বুকুরু করে বাঁধার কথা নেই শুধু একজন ছাত্র বলে তাই বুঝে গেছে এটা বিচ্ছিন্ন রাওয়ায় তার পাশাপাশি আবার জড়িত এবং দুর্বল এই জন্য আমরা পুরুষেরা ইহা আমল করি না দুর্বল। আর নাবির নিচে হাত বাঁধার সূত্র যেহেতু এরপরে আসুন এবারে সুরাকেরা পড়ার ব্যাপার আহ বলেন ইমামের পিছনে যদি কেউ সুরায় হাতে অন্তত না পড়ে তার নামাজ হবে না আর আমরা বলি সুরাকেরা পড়বে না চুপচাপ দাঁড়াইয়া থাকবি ওনারা কেন পড়েন এবং না পড়লে হবে না বলেন আর আমরা কেন বলি পড়বে না চুপচাপ দাঁড়াইয় থাকবে আমরা বলি আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন কি ইজা যখন কোরআন পড়া হয় বিভিন্ন তাকসির গন্থে উল্লেখ আছে আয়াত হয়েছে নামাজের ব্যাপার তার মানে যখন কোরআন নামাজে পড়া এমনকি বিভিন্ন হাজির গ্রন্থে আর তাপসির গ্রন্থে উল্লেখ আছে হুজুর সাল্লাই নামাজ পানোর সময় যখন ক্যারাব করতেন আমাদের দেশে দেখবেন কিছু অবুধ ছেলেরা এসে ছাড়ায় ইমাম যখন ক্যারাব পরে সেও ফিসি ফিচি পড়ে সূড়ায় সাথে সকলের মুখস্থাকে এটা পড়ে অন্য সূড়া যখন পড়া শুরু করে এখন আর কারণ তা আমাদের ছোট অবুধ ছেলে যারা এদেরকে দেখবেন ইমামের সাথে সাথে কেরাত পড়ে ও থাকবা কিছু বলতে পারবা চুপচাপ দুনিয়ার কথাও নাই কোরআন করাও নাই সব নেই কিসে বলে কোরআন বলে আয়াতে বলে িয়াল কোরআন যখন কোরআন করা হবে আমি নিজে বক বক করতেছি আপনার শুনেতেছেন এটাকে কান পেতে শোনা বলা হয় বরং যে শুনেছে কখনো ওস্তাদ যদি কোনো কথা শুনেছে বলে কান শোনো তো ছাত্ররা কথাবার্তা বলতেছে ওস্তাদ কি বলবে কথা বলো শুনিছ আপনার আওয়াজ তো আমার কান আমি তো শুনি কান পেতে শোনা বলা হয় না তো কান বলা হয় কখন যখন একাগ্রতার সাথে শুধু ওই ধ্যান খেয়াল নিয়ে শুনি এটাকে বলে কান পেতে শোনা আল্লাহ বলতেছেন সস্তা নেতা মোবাইল খুব ভালো করে কান এটি রূপ কথার দ্বারাও কিন্তু চুপ থাকা বুঝে আসে চুপ থাকো না হলে তো কান পেতে না কিন্তু আমার আল্লাহ তো জানেন যে এক সময় একটা সম্প্রদায় মাথা তারা দিতে পারে বরং এরা বলবো আল্লাহ আত্মায় আরেকটা শব্দ বাড়াই দিলেন কি ও আনসেটু আনসেতু মানে চুপ থাকো শুধু শুনলে হবে না চুপ থেকে শুনতে হবে কোরআন শোনা গেল চুপ থাকবে শোনা না গেলেও চুপ থাকবে এরা কোরআনের কথা কোরআনের এই আয়াতের কারণে আমরা চুপ থাকি আমরা এখন আহ আর না হুক তার হাদিস আমরা তো আহালে কোরআন নই এক লোক সব সময় সাগরি মাথা দেওয়ার অভ্যাস আর সাধারণত বাথরুমে ল্যাট্রিনে যাওয়ার সময় খালি মাথায় যাওয়া মাকড়ুক মাথায় টুপি বা অন্য কিছু রেখে যাওয়ার হুকুম খালি মাথা যাওয়া নিষেধ মাথর তো এই বেকারি কিংবা ফাগরি মাথায় দিয়েই সবসময় বাথরুমে যায় আজকে বাথরুমে এমন বেড ফাঁকরি বাধতে বানতে খাপড় তো দিশে দৌড় দৌড় দিয়ে ডুকছে লেট্রিনের ভিতরে ডুকার পরে পাহাড়ে সারা জীবন ফাঁকরি মাথা দিয়ে কাজটা করলাম আজকে ফাঁকরি ছাড়া কেমন লাগে পরে বুদ্ধি আসছে কি বুদ্ধি আমি তো এখন ল্যাট্রিনের ভিতরে আমাকে তো কেউ দেখে না লুঙ্গি ফুলে মানুষ দেখে যে কি ব্যাপার এই বেটার মাথার মাঝে ফাঁকরি হেদিক সব খালি পরে তুমি কি করতেছ তো শূন্য তোর আমল তো শূন্য উপর আমল করতে গিয়ে ঘর দেখে আর এক বেটা তা বাগানে জুতা কিনতে গিয়ে দেখে যে জুতা তার পায়ের সাথে ফিচ হয় এইটাও ষোলো টাকা আর আরো বড় আছে এক ইঞ্চি পরিমাণ বড় ষোলো টাকা এখন দেখলো যে ষোলো টাকা দিয়ে ছোট জুতা কেন কিনতাম বড়টাই কিন্তু ঠকতাম কেন তো বড় জুতা কিনে আনছে ষোলো টাকা দিয়ে এখন শীতকাল কুয়াশা রাস্তা দিয়ে হাঁটতেছে আর জুতা কাদা মাদা সব টুফি পর্যন্ত সব উঠছে পুরা পিঠ আর টুপি সব কাদা তাই বলবে তোমার অবস্থা কেন কয় না আমি ঠকি নিই ঠকি নেই মানে ছোট জুতার ষোলো টাকা বড় জুতার ষোলো টাকা কেন ছোটটা কিনতাম বড়টা কিনতাম হ্যাঁ এখন এই বেসারা এক বিঘত থেকে মেসারটায় একটু লম্বা এখন কেটে ফেলে দিলে তো পেশা কিছু গেলুক হবে তো আচ্ছা মাথা বেরিয়ে নামাজের নিয়ত বাংছে পাশে আরেক লোক লুঙ্গি পরিহিত অবস্থায় নামাজ পড়তেছে এই বেসারা সেই হেতো দা আমার্শ্ববর্তী লুঙ্গি পরিহিত হইত মুসল্লি দা আমার গেছে সেই দেয় ওটার সময় আল্লাহর মসজিদের উপরে আমল করছো আমল তো করছো তোমার শূন্যতের গুত আছে আমার ফরসা তো এখন আহিস ভাই এরা আমরা আদিস মানি আদিস মানতে গিয়ে পুরাণ ছেড়ে দিয়েছে তো আমরা আদিস মানি এটা হলো হাদিস শোনার বাবা আচ্ছা হাদিস শোনেন বোখারি শরীফের হাদিস কি নামাজ নেই নামাজ হয় না ইল্লা তবে লাম যে ব্যক্তি পড়বে না বেফাতে হাতিল কিতাব কিতাবের মানে সুরাই হাতে তার নামাজ নেই এই হাদিস দিয়ে বলে তো এই চোখায়ুরায়ামাজ করেন যারা এই হাদিসের মধ্যে শব্দ আছে আরোপিত এটা তো বলবেন তো এই যে আমি পড়লাম হাদিসটি বোখারে লা নামাজ হবে না আপনাকে যোগ দেওয়ার অধিকার দিল কে আপনারা হাদিস আপনি হাদিস মানেন তো নিজের পক্ষ থেকে মুক্তাদি যোগ দিলেন হাদিস মানা হইলো না হাদিসে যোগ দেওয়া হইল তার ব্যাপারে বলছেন মুক্তাজি শব্দ এখানে নেই এখানে বলছেন ইমামের ব্যাপারে বা একা একা যে নামাজ পড়ে তার ব্যাপারে সুরায় ফাতায় এই নব না পড়লে নামাজ হবে না একা যে নামাজ পড়ে সে না পড়লে নামাজ হবে না এখন প্রশ্ন হাদিফে তো ইমামের কথা উল্লেখ নেই আবি হাদিস উল্লেখ আছে হাদিফটি হল হাফানের শাহরমান মান কান্লাহ ইমামুন তার মানে মুক্তাদি কেরা আতুল ইমাম তার ইমামের কারাতি ওই মুক্তাদির জন্য কার হিসাবে তার মানে ইমামের কারাতই মুক্তাদির কেরাত হিসাবে গণ্য তো বুঝা গেছে আপনারা দুই হাজার মানুষ আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন কোন একটা দরখাস্ত নিয়ে যে মেহরবানি করে আমাদের মস্তিষ্ক বিশতলা বানাইবেন দরখাস্ত দুই হাজার মানুষ সবাই ওইখানে গিয়ে কথাবার্তা একজনে বলবেন আর দুই মানুষে বলবেন যদি দুই মানুষে কথাবার্তা বলা আরম্ভ করেন এইটা প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হবে না মিছিল হবে মিছিল এখন মন্ত্রী কার কথা শুনবে মন্ত্রী পোস্টকে বলবো এদেরকে এখান থেকে দেরি করো এরা জঙ্গল থেকে বেরিয়ে আসছে কথাবার্তা কিভাবে বলবে না বলবে আদব নাই লেহাজ নাই কিছু নেই সবাই কথা বলে আমি কার কথা শুনবো বের করো এদের জামেলার দরকার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 আমার সাথে নিজের পক্ষ থেকে মুক্তি শব্দ যোগ দিয়া হাদিস দোষে এটার নাম হলো আলে হাদিস বললেন আমরা সুখে চাপে বলি আমিদ আসতে সুবিধা হয় এই জন্য আগান কিন্তু আমার আহালে হাদিস ভাইয়ারা ও একজন দাঁড়াবে এই কো নাই আরেকজন এই কো আরেকজন এই মধ্যখানে আরেকজন এই মধ্যখানে পাঁচজন কিংবা ছয় জন আগে সলা পরামর্শ করে আসে मानुस मानस तो देख दे क्या दस दे। जन तो बहरे बोझा जा मस्जिदी आसले सिल्ले कर कई जने दस जने बाकी উনিশশো জন চুপ কথাটা পরিষ্কার করে সবাই জোরে না আসতে বলে আপনি বুঝবেন কিভাবে আমিন বলা শব্দ আপনার কানে আছে কয়জনে বলে হিসাব বর্তমান বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান আছে কত কোটি এক ভারতে পঞ্চাশ কোটি মুসলমান বাংলাদেশে সতেরো কোটি মুসলমান এ কত হইল সাতষট্টি কোটি পাকিস্তানে প্রায় বিশ কোটি মুসলমান কত হইলো সাতাশি কোটি এরপরে ইরানের পাঁচ কোটি মুসলমান কয় কোটি চল্লিশ এই চল্লিশের মধ্যে বিশ কোটি হলো মালিকি আর বিশ কোটি হলো হানবিলি মালিকি মধা বলারা আমিন বলে আসতে হানফি মাথা বলারাও আমিন বলে আসতে তাহলে মালেটিয়ার হান থেকে যোগ দিলে কত হয় একশো বিশ আর ওই বিশ চল্লিশ আমিন বলে জোরে জোর মানে আজান দেওয়া নয় জোর মানি আশেপাশে লোকার এক শোনে এটির আজান দেওয়া নয় তো ৪০ কোটি বলে জোরে আর একশ তো কোটি বলে जैसा लाख बंद पाते हानफी माली मिला हेरा पड़े आ मात्र चल्लिस हजार जोरे हम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 একশো চল্লিশ কোটি আসতে বললে এরা আসতে বলে আচ্ছা এবারে আসুন আমিনাতে কেন রবি আল্লাহ তাঁর থেকে বর্ণিত আমিন বলছেন ওয়াফাজা বেহা আস্তে বলছেন আমিন বলছেন এবং আসতে বলছেন উনি কিভাবে বলেন ওনার বাড়ি হইল ওয়াইল হুজুর বাড়ি কোথায় ইসলাম ছিলেন হুজুরের পিছনে পাঁচ কুড়ি একশো একশো বক্ত নামাজ করছেন এবং হুজুর বলছেন ওয়াইল তুমি আমার কাছে দাঁড়াইবে কারণ যেহেতু শিখতে আসতো সারা জীবন এখানে থাকতে পারবে না এই শিখা নিয়ে দেশে যাবে অন্যদেরকে শাবে তাই তুমি আমার কাছে এরপরে যে বলছেন তাও আজন্য আমার দৃঢ় ধারণা যে আমাকে শিখানোর জন্য হুজুর একটু জোরে আমিন বলছেন যে দালিনের পরে আমিন বলতে হয় যাতে আমি শিখি সেই জন্য হুজুর জোরে বলছেন তাহলে একশো বক্ত নামাদের মধ্যে তিন বক্ত জোরে শুনছেন তিনি বলেন আমাকে শিখানোর জন্য আর সাত আহ তিন অক্ষরটা নিচে আর হানফিরা সাতানব্বই অক্ষরটা নিচে এরপর এরা হাদিস মানে না ওনারা হাদিস মানে তারপরে তিন অক্সের টা যিনি হাদিস বর্ণনা করতেছেন উনিও বলেন জোরে বলছেন শিখানোর জন্য তো সেখানে তো শেষ এখন বলা দরকার ওনারা বলেন দেখা সাক্ষাৎ হয়নি ইমাম বোখারি তাদের তন আরো পরে সূত্র কি উল্লেখ নেই বুখারি শরীর হাদিস গুলো দুই ধরনের এক ধরনের হাদিস সূত্র সহকারে সনত সহকারে উল্লেখ করা হয় এগুলিকে বলা হয় মোসন আর কিছু হাতের তিনি সূত্রবিহীন অবস্থায় উল্লেখ করেন এগুলিতে বলে মোয়াল্লাক এখানে এটা হাদিস কাবের কথাও মোয়াল্লা সূত্রবিহীন অবস্থা কি আমা এবনু প্রথম বলছেন আমিন ও দোয়া কালা আতা আমিনু দোয়াও আমিন হলেও দোয়া এরপরে বললেন আমা এবনু জুবায়ের ওমান খালকা হু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 গুঞ্জন সৃষ্টি হয়েছে মিল নেই একবার বলেন সামনের তফের মানুষেরা শুনছে আবার বলেন মসজিদে গুঞ্জন সৃষ্টি হয়েছে তো গুঞ্জন সৃষ্টি হলে সামনেওয়ালারা শুনবে কেন কিছু কেন শুনলো না বুঝা গেছে গুঞ্জন সৃষ্টি হয় নাই সামনে কয়েকজনই শুনছে এটির আমি এটাকে জোরে বলা বলে আগাম দেওয়া নাম নেন সবচেয়ে বেশি যার নাম নেন। নেন্দানি মুরহুম উনি পনেরোতম শতাব্দীর একজন আলেন শেখ নাসির উদ্দিন আলবানী উনি এই বোখারের এই কথাটা এনেই বলতেছেন ওনার আত্মেল জহিফা একটি কিতাব আছে এই পরিমান বৈধ নয় কে বলে আহির বাইদের ইমাম নাসরুদ্দিন আলবানি মুরহুম বলতেছেন এই পরিমাণ দুর্বল দলিল দেওয়া বৈধ নয় বরং বলতেছেন কি আতো মরপু আন उल्लेख करो हलो ताबापर हदीसेरा कथा मिल नहीं हादी भ এমন কি এরকম ধরা পড়ছে নখালি এক লোক আমিন হঠাৎ জোরে রিক্সাওয়ালা তো ভাই তুমি এত জোরে আমিন বললে শুনি নেই আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছে এক সপ্তাহ আমিন জোরে বলার জন্য এক সপ্তাহ করে আর জোরে বলবো না পাঁচ হাজার টাকা আর একবার হঠাৎ যখন জোরে আমিন বলে উঠছে ফার্সের লোকে মনে করছে এর দূষি বুঝি জিনে নেই না চিটক দিল কেন না মাসে ধরছে এর করে ভাই তোমার কি হচ্ছে কি হচ্ছে আমি শুনে তুই উপরে আমল করছে হুজুরে বলছেন মোক্তাজিরা জোরে বলছেন এরকম কোন কথাবার্তা সই হাদিস বর্ণিত নেই এবং আমিন জোরে বলার কথা বোখারি শরীফের মোস্তাক হাদিসে বর্ণিত নেই একজন তাবির কথা আছে बुखारे दमे दमेन जोड़ते आका वर्णा करते हईल दो नासन अलबाणी दोर बेपारे मूल नीति हईलो की तुम्हारा दो करो दादा रो आउ खुबी টন্দনরত অবস্থায় এবং চুপি চুপি তাহলে দোয়ার মূল নীতি হল চুপিচুপে দোয়া করা এই জন্য আমি চুপি চুপে বলার এটাকে জোরে বলা ঠিক হবে না ওনাদের ইমাম যখন বলেন তা আমাদের এখানে অন্য কিছু বজার প্রয়োজন পড়ে না বের করে আসেন রুকুতে যাওয়ার সময় একবার হাত তোলা রুকু থেকে উঠার পরে আবার হাত তোলা আলহাদ ভাইয়েরা হাত তোলেন হানো তোলেন না ওনারা কেন তোলেন হানফিরা কেন তোলেন ওনারা তোলেন তো হজরতে আব্দুল্লাহ রাবি আল্লাহ থেকে হজরতে আবদুল্লাহনে মসুদ রবি আল্লাহন থেকে হাদিস বর্ণিত যাওয়ার সময় হাত তুলতেন না শুধু তা বীরে সময় তুলতেন আর কোথাও তুলতেন না তো দুই আবদুল্লাহ দুই আমরা আবদুল্লাহ এমন রাজি আল্লাহ হজরতে আবদুল্লাহ এমন ওমর রাজি আল্লাহ প্রসিদ্ধতম ছাত্র ইমাম হিমাম মুজাহিদ রাহেমহল্লা তফসির কিতাব খুললে দেখবেন ওনার নাম কত বেশি আছে दस बस रुटुते हाथ तुलते देखनी छात्र पुरस्कार से हाथ तुलते देखनी तो है बुरा कल শেষ জমা নায় আর রাও এক করতেছেন হাত তোলার কথা তো বুঝা গেছে সুরুর দিকে হাত তোলা ছিল শেষের দিকে রোধিত হয়ে গেছে সেজন্য তিনি হাত তুলতেন না ওনার ছাত্রের সাক্ষী তার हिसाब से मारवा पहाड़ो मार्ग कर हाथ तोलार हिसाब दीते गई नाम सत जगह हिसाब दीते ग्रुकुर कथा उल्लेख करें বুঝা গেছে হয়ে গেছে এই এখন আর এই কথা উল্লেখ করেননি তিন নম্বর দলিল ইমাম যে সূত্রে রুকুর সময় হাত উঠানোর কথা উল্লেখ আছে আবদুল্লাহমদ থেকে ওই সূত্রে সময় হাত উঠানোর কথা উল্লেখ আছে আবদুল্লাহমদ থেকে আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন একই সূত্র আমরা বলি ফমা হুয়া জবাবা জবাব ও না রুকু সে সময় হাত না উঠানোর যেই জবাব দিবেন রুকু সময় না উঠানোর আমরা সেই জবাব দিব বাস্তব স্বরূপ রহিত হাদিস হাত তুল এইভাবে গেলে তো রাত শেষ হবে একটা করে বলতে গেলে বিশেষ করে সামনে যে রমধান মুবারক কাটতে দেখবেন কি তামাশা লিফ্টেড বিতরণ করবে চটি বই ফ্রি বিতরণ করবে তারা নামাজ বই নিয়ে গেছেন যে ভাই নামাজ না পড়া কবি নামাজ না হয় আসেন নামাজ পড়ি এরকম ফিরি বই তো বেনামাজির কাছে কখনো নিয়ে যান নাই নামাজের কাছে কেন ফিরি বই নিয়ে আসতেছেন যে তারা হাত টাকা বিশ্বাস নয় একটা কমন সেন্সের কথা বলতেছি খাদিস তো আপে जिजा कतल भाड़ा कतल घर थे बेर हारयेटे आठ टाइम ना बीस नहीं कारण जो वास्तव के भाड़ा बीस टाइम तो आठ टाइम गुल বরং রিক্সা কিনবে হেটে যে এক নম্বর এটাও যাবে বেহু দেহ রিক্সা বাড়াটাও লস আর হেঁটে গেলে কারণ বারো টাকার হ্যাঁ বিশ টাকা নিয়ে বের হইলে যদি বাড়া বিশ টাকা হয় গুলিস্তান যেতে পারবেন যদি বাড়া আট টাকা হয় তাও যেতে পারবেন আট টাকা বাড়া যাবে বারো টাকা পকেটে থাকবে উদ্বৃত্ত কোন সমস্যা নেই কমন সেন্স তো এই কথা বল দিকে আল্লাহাকাই ভাড়া দিয়ে দাও তো ভাড়া কি কাড়া নামাজ আনছো নি কয়েকটি আনছি তো তারিও তো নামাজ আনছো কয় যে আনছি কত টাকা টানছ তো আল্লাহ আনছি আট টাকা আল্লাপাক যদি বলেন আমার দিকেতে 20 রাকাত ছিল আমার রাসূলের দিকেতে 20 রাকাত ছিল আটটা কাঁটা পেন্সর বাকি 12 রাকাত কই কইটা তো আনি নেই তার মানে বাড়ার অভাব বাড়া পুরো আনতেharo নাই তো এখন তো এদিকে যাওয়া যাবে না এদিকে যাও ঠিক বাম দিকে কি বাম দিকে না জান্নাত এদিকে তো বন্ধ বাড়ার অভাব বাড়া পুরো নাই তো এদিকে দাও আর আমরা সম্মুখীন হইতে হবে সম্ভাবনা দুই নম্বর কথা আমাদের হানফি মজাবের দৃষ্টিতে কয়েকটি নকল বাদ দিয়ে বাকি নকল নামাজ জমাতে পড়া মাকরু হয়ে জমাতে পড়া কি দরকারটা কেন করছে বুঝে গেছে এখানে কোন কিন্তু না এত মাথা ব্যাথা কেন আপনাদের হতু দৃষ্টিতে অবৈধ কাজটা সে করতেছে না বাকি বারো রাখার নফল জমাতে ঘুরতেছে আপনাদের ফুটুয়া দৃষ্টিতে অবৈধ কাজ এত না যে হাদিস দিতে যান তারা নামাজ তারাবি শব্দের কথা উল্লেখ নেই দুই নম্বর কথা এই হাদিসের মধ্যে একসাথে চার রাখার কথা উল্লেখ আছে এক সালামে চার রাখা তাহলে হাদিস ভাইদের কাছে আমার প্রশ্ন আপনারা তারাবি এক সালামে জুলেখা দু রেখাতেন তো যে বাইরে বাকি এগারো মাসের কথা যদি এটা তারাবির হাদিসে হয় তাহলে তারাবি তো রমজানও করতে হবে রমজানের বাইরে বাকি এগারো মাসও করতে হবে অর্থাৎ বারো মাস তারাবি করতে হবে ও আহলে হাদিস ভাইয়ারা শুধু রমজানে কেন করেন বাকি এগারো মাসে কি দোষ হাদিসে তো রমজানের বাইরে এগারো মাসের কথা উল্লেখ আছে যে হাদিস দিয়ে দলিল উল্লেখ নেই শেষ রাত্রে পড়ার কথা উল্লেখ নেই আপনারা শুরু রাত্রে কেন পড়েন হাদিস দেখেন চার নম্বর কথা যে হাদিস দিয়ে তারা আপনি আটটা কাতের দলিল দেন এই হাদিসের মধ্যে বিপির তিনটা কাতের কথা উল্লেখ আছে আপনারা বিতির একটা কাত কেন পড়েন আপনারা হরেন জমাতে হাদিসের মধ্যে বিদেশ তিন রেঘাতের কথা এ হাদিসে আছে পড়েন এক তো এত খেলা করতেছেন হাদিসের বিপরীত করতেছেন এরপর আপনারা হালে হাদিস মাসাল্লাহ আর যদি দিবার আমার সুন্নতী বলে গেছেন আমরাইন, দিল্লু দেহি মা যেই বস্তু রেখে গেলাম তোমাদের কাছে একটা আল্লাহর আর একটা আমি নবীর ধরলে কখনো প্রশ্ন হবে না তো নবী বলছেন শূন্যত মানতে আমরা কই না শূন্যতো মানবো না মানবো হাবিস তো নবীর কথা আমার আল্লাহ অমান্য বললাম অমান্য এরপর আমি বড় নবীর কাছের মানুষ আর আমসেদুরের মানুষ কত বড় বেবিচারের কথা চিন্তা করুন এই হল আহ্লাহাদিজদের বাস্তব রূপ আল্লাহ পাক সহি তো অগ দান করুন